সুরা রহিম। পরম দয়াময় নিরতিশয় মেহরবান তাহা আমরা এই কুরআন তোমার প্রতি এই জন্য নাজিল করি নাই যে তুমি মুসিবতে পড়িয়া যাইবে ইহা তো একটি স্মারক এমন প্রত্যেক ব্যক্তির জন্য যে ভয় করে নাজি করা হইয়াছে সেই মহান সত্তার তরফ হইতে যিনি পয়দা করিয়াছেন জমিন ও সুচ আসমান তিনি পরম দয়াবান সিংহাসনে সমাসীন তিনি সেই সব জিনিসের মালিক যাহা আসমান ও জমিনে আছে আর যাহা আছে জমিন ও আসমানের মাঝখানে এবং মাটির গর্ভে তুমি নিজের কথা সচ্চারাই বলো না কেন তিনি তো চুপিসারে বলা কথাও বরং তদাপেক্ষা গোপন ও নিঃশব্দের কথাও জানেন তিনি আল্লাহ তিনি ছাড়া কেহ ইলা তাহার জন্য রহিয়াছে সর্বোত্তম নাম সমূহ ও হাল্লা চাহি তু তুমি মূসার খবর কিছু পাইয়াছ কি যখন সে একটি আগুন দেখিতে পাইল এবং নিজের পরিবারবর্গকে কে বলিল একটু অপেক্ষা করো সম্ভবত তোমাদের জন্য এক অঙ্গার লইয়া আসিব কিংবা এই আগুনের নিকুট হইতে আমি কোন পথের দিশা লাভ করিবিল সেখানে পৌঁছিলে তাহাকে ডাক দিয়া বলা হইল হে মুসা আমি তোমার রব জুতা খুলিয়া ফেলো। তুমি তো তুয়া পবিত্র প্রান্তরে সমুপস্থিত আর আমি তোমাকে বাছাই করিয়া পছন্দ করিয়া লইয়াছি তুমি শোনো যা কিছু ওহি করা হয় ই আমি আল্লাহ আমি ছাড়া আর কে ইলা নাই অতএব তুমি আমার বন্দেগি করো এবং আমার স্মরণে নামাজ কায়েম করিয়া কিয়ামতের নির্দিষ্ট সময় অবশ্যই আসবে। আমি সেই নির্দিষ্ট সময়টা গোপন রাখিতে চাই যেন প্রত্যেক ব্যক্তি চেষ্টা সাধনা অনুসারে প্রতিফল পাইতে পারে কাজে যে ব্যক্তি উহার প্রতি না এবং আপন প্রবৃত্তির বাসনা লালসার দাস হইয়া গিয়াছে সে যেন তোমাকে সেই নির্দিষ্ট সময়ের চিন্তা ভাবনা হইতে বিমুক্ত করিয়া না দেয় অন্যথায় তুমি ধ্বংসের কবলে পতিত হইবে हाउा किसा जवाब लाठी इन भर कर द्वारा छागल गुलिर पता पड़ी आरो बहु काजारा सम्पादन कर উহা নিক্ষেপ করো হে মুসা সে নিক্ষেপ করিল আর উহা একটি সাপ হইল যাহা দৌড়াইতে লাগিল বলিলেন উহাকে ধরিয়ে ফেলো এবং ভয় পাইও না আমরা উহাকে আবার তেমনি বানাই দিব যেমন উহা ছিল وَأُغْمِمْ يَدَكَ إِلَى جَنَاحِكَ تَخْرُجُ بَيْضَاءَ مِنْ غَيْرِ سُوءٍ آيَةٌ أُخْرَى اَطْمُرْ حَاتْكَانِي একটু বগলের মধ্যে চাপিয়া ধরো উহা কোন প্রকার কষ্ট দুঃখ ছাড়াই উজ্জ্বল হইয়া বাহির হইয়া আসিবে ইহা কেননা আমি তোমাকে আমার বড় বড় নিদর্শন সমূহ দেখাইব হাব এখন তুমি ফেরাউনের নিকট যাও সে বড় অহংকারী ও বিদ্রোহী হইয়া নিবেদন করিল হে আমার রব আমার বুক প্রশস্ত করিয়া দাও আমার কাজকে আমার জন্য সহজ করিয়া দাও এবং আমার মুখের আড়ষ্টতা দূর করিয়া দাও যেন লোকেরা আমার কথা বুঝিতে পারে আর আমার জন্য আমার নিজের পরিবারের মধ্যে হইতে সহকর্মী হিসেবে নির্দিষ্ট করিয়া দাও আমার ভাই হারুনকে তাহার সহায়তায় আমার হাত মজবুত করো। এবং তাহাকে আমার কাজে শরীফ বানাইয়া দাও যেন আমরা খুব বেশি করিয়া তোমার পবিত্রতা বর্ণনা করিতে পারি তোমার কথা খুব বেশি পরিমাণে চর্চা আলোচনা ও স্মরণ করি তুমি তো সব সময় আমাদের অবস্থা পর্যবেক্ষণ করিতেছা বলিলেন হে মুসা तुम्हें जहा किचू चाहिए आबार तुम्हारे अनुग्रह प्रदर्शन कर إذ أوحينا إلى أمك ما يوحى أنقذ فيه في التابوت فقذ فيه في اليم فليلقه اليم بالساحل يأخذه عدو للي يأخذه عدو للي وعدو له وألقيت عليك محبة مني ولتصنع على عيني شرم کرو شرم شمير যখন আমরা তোমার মাকে ইঙ্গিত করিয়াছিলাম এমন ইঙ্গিত যাহা ওহির সাহায্যে করা হয় যে এই শিশুটিকে বাক্সের মধ্যে রাখিয়া দাও এবং বাক্সটিকে নদীতে ভাসাইয়া দাও নদী উহাকে কিনারার দিকে ঠেলিয়া দিবে এবং উহাকে আমার শত্রু ও এই শিশুটির শত্রু তুলিয়া লইবে আমি নিজের দিক হইতে তোমার প্রতি ভালোবাসা সৃষ্টি করিয়া দিলাম এবং এমন ব্যবস্থা করিয়া দিলাম যে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 हमें निजे दिक्क हईते तुम्हारों भलबासा सृष्टि करा दिलम एवं एम व्यवस्था करा दिल तुम्हें रक्षणाक्षण में लालित पालित हो تمشي اختك فتقول هل على من يكفله فرجعناك الى امك كي تقر عينها ولا تحزن وقتلت نفسا فنجيناك من الغم وفتناك في اهل مدين ثم اجت على قدر يا موسى شرم قرى পর যাইয়া বলিতেছিল আমি কি তোমাকে এমন ব্যক্তির খোঁজ দিব যে এই শিশুর লালন পালন ভালোভাবেই করিবে এইভাবে পুনরায় তোমার মায়ের নিকট পৌঁছাইয়া দিলাম যেন তাহার চোখ শীতল থাকে এবং সে দুঃখ ভারাক্রান্ত না হয় আর তুমি এক ব্যক্তিকে হত্যা করিয়াছিলে আমরাই তোমাকে এই ফাঁদ হইতে মুক্তি দিয়াছি এবং তোমাকে নানা পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়া অগ্রসর করিয়াছি আর তুমি মাদিয়ানবাসীর মধ্যে কয়েক বছর পর্যন্ত অবস্থান করিয়াছিলে এবং তারপর এখন তুমি ঠিক সময় মতো হেমুসা আমি তোমাকে আমার কাজের যোগ্য বানাইয়া লইয়াছি যাও তুমি এবং তোমার ভাই আমার নিদর্শনগুলি সহ আর মনে রাখিও তোমরা দুইজনে আমার স্মরণে কোন রূপ ত্রুটি করিও না তোমরা নিকট যাও। কেননা সে অহংকারী ও বিদ্রোহী হইয়া গিয়াছে তাহার সহিত নম্রভাবে কথা বলিবে সম্ভবত সে নসিহত কবুল করিতে কিংবা ভয় পাইতে পারে উভয় নিবেদন করিল হেগার আমাদের আশঙ্কা হইতেছে যে আমাদের প্রতি দুর্ব্যবহার করিবে কিংবা সীমালংঘনকারী আচরণ করিবে বলিলেন ভয় পাইও না আমি তোমাদের সঙ্গে রহিয়াছি सबकिछ सुनतेम्बिका जाओ उहर निकट और बोलो तुम रबिर तरफ होते प्रेरित বন ইসরাকে আমাদের সঙ্গে যাওয়ার জন্য ছাড়িয়া দাও এবং তাহাদিগকে কষ্ট দিও না আমরা তোমার নিকট তোমার রবের নিদর্শন আসিয়াছি। শান্তি ও নিরাপত্তা তাহার জন্য যে করিয়া চলিবে। আমাদিগকে ওহির মাধ্যমে জানাইয়া দেওয়া হইয়াছে যে শাস্তি তাহার জন্য নির্দিষ্ট रबिस के, के मूल आकृति और सृष्टिकाठाम दान कर हा पथ बत मुसा बोल से ज्ञान रबे निकट एक ग्रंथे सुरक्षित रही আমার রব না বিভ্রান্ত হন না ভুলিয়া যান তিনি তোমাদের জন্য জমিনের বুকে শয্যা বিছাইয়া দিয়েছেন। এবং উহাতে তোমাদের চলার পথ করিয়া দিয়াছেন ঊর্ধ্ব হইতে পানি বর্ষণ করিয়াছেন एबन पर उहार जे, नाना खाओ एवं तुम्हारे जंतु जानवर काचरण कराओ निश्चय इतने बहु संख्यक निदर्शन रही बुद्धिमान लोकर जन् منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى اي জমিন হইতেই আমরা তোমাদেরকে সৃষ্টি করি আছি ইহার মধ্যে আমরা তোমাদেরকে ফিরাইয়া লইয়া যাইব এবং ইহা হইতেই তোমাদেরকে আমরা ফিরাউনকে আমাদের সব নিদর্শনী দেখাইয়াছি। কিন্তু সে মিথ্যা আরোপ করিয়াই চলিল এবং না হে তুমি কি আমাদের নিকট এই উদ্দেশ্যে আসিয়াছ যে তুমি তোমার জাদুশক্তি বলে আমাদিগকে নিজেদের দেশ হইতে বহিষ্কৃত করিবে আছে অনুরূপ জাদু দেখাইব ঠিক করো কখন এবং কোথায় এই মোকাবিলা হইবে না আমরাই প্রস্তাব হইতে ফিরিয়া যাইব না তুমি ফিরিয়া যাইবে খোলা ময়দানে সামনাসামনি মোকাবিলায় আসো قال <سؤال> موعدكم يوم الزينه وايحشر الناس ضحا مستبلل عثمر الدين استريكৃত হইল সূর্যদায়ের সঙ্গে সঙ্গে জনতা সমবেত হইবে اتو الله فرعون فجمع كيده ثم اتى فرعون فریاگیا তাহার সমস্ত কলাকৌশল একত্রিত করিল এবং মোকাবেলার জন্য উপস্থিত হইল মুসা হে ভাগ্যাহত লোকেরা আল্লাহর প্রতি মিথ্যা অপবাদ আরোপ করিও না নতুবা তিনি এক কঠিন আজাদ দ্বারা তোমাদের সর্বনাশ করিয়া দিবেন মিথ্যা যেই রচনা করিবে সেই ব্যর্থ মনোরো হইয়া যাইবে এই কথা শুনিয়া তাহাদের মধ্যে মত দেখা দিলো এবং তাহারা চুপি চুপি পরস্পর পরামর্শ করিতে লাগিলি উনি হবা বিকারি কথি কুমুল মুসলা শেষ পর্যন্ত কিছু লোক এই দুইজন তো নিছক জাদুকর ইহাদের উদ্দেশ্য এই যে ইহারা নিজেদের জাদুর জোরে তোমাদিগকে তোমাদের দেশ হইতে বহিষ্কৃত করিয়া দিবে এবং তোমাদের আদর্শ জীবন পদ্ধতিকে ধ্বংস করিয়া দিবে তোমরা তোমাদের সমস্ত কলা আজ একত্রিত করিয়া নাও এবং একত্রিত হইয়া ময়দানে ঝাপাইয়া পড়ো মনে রাখিও আজ যে প্রাধান্য বিস্তার করিবে জয় তাহারি হইবে অলুা ইমা চুল কাদুকররা বলিল তুমি আগে ছাড়িবে না আমরা অগ্রে নিক্ষেপ করিবো ইম আই হুম ইম শি হিম আন্না সহসা তাহাদের রশিগুলি এবং তাহাদের লাঠিগুলি তাহাদের জাদুর জোরে দৌড়াইতেছে বলিয়া মুসার মনে হইল ইহাতে মুসার নিজের মনে ভয় হইল আমরা বলিলাম ভয় পাইও না তুমি জয়ী হইবে নিক্ষে যাহা কিছু উহাদের বানোয়ার জিনিসগুলিকে গিলিয়ে ফেলিবে ইহারা যাহা কিছু বানাইয়া আনিয়াছে ইহা তো জাদুকরের প্রতারণা আর জাদুকর কখনো সফল হইতে পারে না তাহা যত জাগজমক করিয়াই আসুক না কেন শেষ পর্যন্ত এই হইল যে সমস্ত জাদুকরকে সিজদায় নত করিয়া দেওয়া হইল তাহারা চিৎকার করিয়া বলিয়া উঠিল আমরা মানিয়া লইলাম মূষা ও হারুনের রবকে الا امنتم له قبل ان اذن لكم انه لكبيركم الذي علمكم السحر فلا اقطع عن ايديكم وارجلكم من خلفه ولا اصلبنكم في جذوع النخل ولا تعلمون اينا اشد عذابا وابقا فرعون <تصفيق> بوليل তোমরা ঈমানা নিলে আমার বোঝা গেল ইহারা তোমাদের গুরু যাহারা তোমাদিগকে জাদুবিদ্যা শিখাইয়াছে ঠিক আছে এখন আমি তোমাদের হাত পা বিপরীত দিক হইতে কাটিয়ে দিব এবং খেজুর গাছের উপর তোমাদিগোকে শুলে বসাইব ইহার পরই তোমরা বুঝিতে পারিবে যে আমাদের দুইজনের মধ্যে কাহার শাস্তির তুলনায় বেশি কঠোর ও দীর্ঘস্থায়ী জাদুকরগঞ্জ জবাব দিল কন সেই মহান সত্তার যিনি আমাদিগকে পয়দা করিয়াছেন ইহা হইতেই না যে उज्जवल निदर्शन समूह सम्मुखे उद्भासित तुम्हें अग्राधिकार दिव तुम जहा कि बसिओ शुदून जीवन ही फैसला कर रब इमारियाँ जानी क्षम करिया मार्जना करस्थायी प्रकृत कथा যে ব্যক্তি অপরাধী হইয়া নিজের রবের সম্মুখে হাজির থাকিবে তাহার জন্য জাহান নাম সেখানে সে না জীবিত থাকিবে না মরিবে আর যে লোক তাহার সমীপে মুমিন হিসাবে হাজির হইবে যে নেক আমলকারী হইবে এমন সব লোকের জন্য রহিয়াছে সুমহান মর্যাদা এবং চিরো শ্যামল ও সবুজ বাগবাগিচা যাহার নিচে নহর ধারা প্রবাহমান হইবে সেখানে তাহারা চিরদিন বসবাস করিবে এই পুরস্কার সেই ব্যক্তির জন্য যে পবিত্রতা অবলম্বন করিবে আমরা মূষার প্রতি ও পাঠাইলাম যে এখন রাতারাতি আমার বান্দাগণকে লইয়া চলিতে শুরু কর এবং তাহাদের জন্য সমুদ্রের মধ্য হইতে শুষ্ক পথ বানাইয়া ল পিছন হইতে কেউ তোমাদের তালাশ করিবে সে আশঙ্কা করিও না আর ভয় পাইও না পিছন হইতে ফিরাওন তাহার লোক লস্কর লইয়া আসিয়া পৌঁছিল এবং তারপরে সমুদ্র তাহাদের উপর ছাইয়া গেল যেমন করিয়া ছাইয়া যাওয়া উচিত ছিল ও ফিরা ফিরাউন তাহার জাতির জনগণকে গুমরাহিত করিয়াছিল কোন সঠিক ও নির্ভুল প্রদর্শন করে নাই হে বনে ইসরাইল। আমরা তোমাদের শত্রু বাহিনী হইতে তোমাদিগোকে মুক্তি দিয়াছি আর তুর পাহাড়ের ডান পার্শে তোমাদের উপস্থিত হওয়ার জন্য সময় নির্দিষ্ট করিয়া দিয়াছি এবং তোমাদের প্রতি মান্না ও সালোয়া নাজিল করিয়াছিও তুমা দেওয়া খাও আমাদের দেওয়া পবিত্র রিজি এবং উহা খাইয়া আহ্লা দ্রহিতা করিও না নতুবা তোমাদের উপর আমার গজব ভাঙ্গিয়া পড়িবে আর যাহার উপর আমার গজব পড়িবে अवश्य कर इमान आनीबे और नेक आम करीबे सठीक सोजा पथे चलते थकबे तहार करिया दिव्या আর কোন জিনিসটি তোমাকে তোমার নিজের জনগণের পূর্বেই লইয়া হে মুসা সে বলিল তাহারা তো আমার পিছনে পিছনে আসিতেই আছে আমি খুব তাড়াহুড়া করিয়া তোমার দরবারে আসিয়া গিয়াছি হে আমার রব যেন তুমি আমার প্রতি খুশি হও তিনি বলেন আচ্ছা তাহা শোনো আমরা তোমার পিছনে তোমার জাতিকে পরীক্ষায় ফেলিয়া দিয়াছি এবং স্বামীর তাহাদিগুকে গুমরা করিয়াছি মর্মাহত অবস্থায় নিজের লোকজনের নিকট ফিরিয়া আসিল আসিয়া সে বলিল হে আমার জাতির লোকেরা তোমাদের রব কি তোমাদের ভাল ভালো ভালো করেন নাই তোমাদের কি সেই দিন গুলি দীর্ঘতর মনে হইয়াছিল তারা জবাব দিল আমরা নিজেদের ইচ্ছা ও ইতিহারে আপনার সহিত ওয়াদা খেলাপি করি নাই ব্যাপার এই ছিল যে আমরা লোকদের অলঙ্কারের বোঝায় ভারাক্রান্ত হইয়া পড়িয়াছিলাম তাই আমরা শুধু তারপর এমনি সামেরিও কিছু ছুঁড়িয়া ফেলিল এবং তাহাদের জন্য একটি গোবাৎসের মূর্তি বানাইয়া লইয়া আসিল উহার মধ্য হইতে গরুর মতো আওয়াজ বাহির হইত লোকেরা চিৎকার করিয়া উঠিল ইহাই তোমাদের ইলা ওষার ইসা ইহাকে ভুলিয়া গিয়াছে তাহারা কি দেখিতে পাইতেছিল না যে উহা না তাহাদের কথার জবাব দেয় না তাহাদের লাভ ক্ষতি করার কোনো ক্ষমতা রাখে হারুন পূর্বেই তাহাদিগকে বলিয়াছিল যে হে লোকেরা তোমরা ইহার কারণে ফিতনায় পড়িয়া গিয়াছ তোমাদের রক্ত পরম দয়াবান অতএব তোমরা আমার অনুসরণ করো আর আমার কথা শুনো কিন্তু তাহারা তাহাকে বলিয়া দিলো আমরা তো ইহারই পূজা করিতে থাকিব যতক্ষণ পর্যন্ত মুসা ফিরিয়া না আসে অনুমা মানো হুম হারুন তুমি যখন দেখিতে পাইলে যে ইহারা গুমরা হইয়া যাইতেছে তখন কোন জিনিস তোমাকে নিবৃত করিয়াছিল আমার নীতি অনুযায়ী কাজ করা হইতে তুমি কি আমার হুকুমের বিরুদ্ধতা করিয়াছিয়া বের কেন হারুন জবাব দিল হে আমার জননীপুত্রাইলের মধ্যে বিভেদ সৃষ্টি করিয়াছো। আর আমার কথার কোনো মূল্য দাও নাই মুসা বলিল আর হে সামিরি তোমার কি ব্যাপার الا ما صورت بما لم يبصر به فقبضت قبضه من اثر الرسول فنبذتها وكذلك سولت لي نفسي چه جواب দিলো আমি সেই জিনিস দেখি আছি যাহা এই লোকেরা দেখিতে পায় নাই অতঃপর আমি রাসূলের পায়ের চিহ্ন হইতে এক মাটি তুলিয়া এবং তারপর উহাকে ছুনিয়া মারিলাম আমার মন আমাকে এই রকমেরই কিছু করিতে উদ্বুদ্ধ করিয়াছে অব ফলি ও ইন্ফ ও গুরু ইল চাল আলু হরি কন मुसा बोल अच्छा तुम दूर हाओ चिति स्पर्श कर दूरे चलिया पुजा तुम व्यस्त रही उहा जलइया कर फिलिब एवं चूर्ण विचूर्ण करा नदी भाषाइया दीब ما الله الذي لا اله الا هو وسع كل شيء علما هلكرا تمہادر الہ نقص عليك من انباء ما قد سبق এইভাবে আমরা অতীতের বলির খবর তোমাকে জানাই আর আমরা একান্তভাবে আমাদের নিকট হইতে তোমাকে একটি নসিহত মালা দান করিয়াছি যে কেহ ইহা হইতে মুখ ফিরাইবে সে কিয়ামতের দিন গুনাহের কঠিন দুর্বহ বোঝা বহন করিবে जख सिंह फूक देखो केमन अवस्था घेराव कर चु प्रस्तरमये दुनिया की सब कथा তখন তাহাদের মধ্যে যে লোক সর্বাধিক সতর্ক অনুমানকারী হইবে সে বলিবে যে না তোমাদের দুনিয়ার জীবন তো শুধুমাত্র একদিনের জীবন ছিল এই লোকেরা তোমাকে জিজ্ঞাসা করে যে সেই দিন এই পাহাড়গুলি কোথায় বিলীন হইয়া যাইবে বল আমার রব এইগুলিকে ধুলিকনায় পরিণত করিয়া উড়াইয়া দিবেন আর জমিন কে এমন সমতল ধূসর ময়দানে পরিণত করিবেন যে তুমি উহাতে কোনো উঁচু নিচু এবং বক্রতা দেখিতে পাইবে না ইল্লা হামসা। सब लोग घोषणा कारहवानी सोजा चलिया केह दाम्भिकता देखा दया जाते पाइबे से दिन सफायत कार्यकर हईबे অবশ্য স্বয়ং রহমান কাহাকে উহার অনুমতি দিলে এবং তাহার কথা শুনিতে পছন্দ করিলে অন্য কথা তিনি সকলের সম্মুখের ও পিছনের সব অবস্থায় জানেন অন্যরা ইহার পূর্ণ জ্ঞান রাখে না লোকদের মাথা সেই চিরঞ্জীব ও চিরস্থায়ী সত্তার সম্মুখে অবনমিত হইবে সেই সময় যে ব্যক্তি কোনো জুলুমের গুনাহের বোঝা বহন করিবে সে ব্যর্থকাম হইবে আর যে ব্যক্তি নেক করিবে আর সেই সঙ্গে সে মুমিন কোনো জুলুম বা হক নষ্ট করার দায় বর্তাইবে না يَتَّقُونَ أَوْ يُحْدِثُ لَهُمْ ذِكْرًا আর হে মুহাম্মদ এমনিভাবে আমরা ইহাকে নাজিল আরবিতে নানা রকমের সতর্ক বাণী উচ্চারণ করিয়াছি সম্ভবত এই লোকেরা বাকাপথে চলা হইতে বিরত থাকিবে কিংবা ইহার দরুন তাহাদের মধ্যে কিছুটা হুঁস গানের লক্ষণ জাগিয়া উঠিবে যিনি প্রকৃত বাদশাহ আর লক্ষ্য করো কোরআন পাঠের ব্যাপারে তাড়াহুড়া করিও না যতক্ষণ না তোমার প্রতি উহার ওহি পূর্ণতায় পৌঁছিয়া যায় আর দোয়া করো হে পর आमा के आरो इल्म दान करो। आदम, इती आदम के एक हुकुम दिया दृढ़ संकल्प पाई नई समय कथा যখন আমরা ফেরেস্তা দিগকে বলিয়াছিলাম যে আদমকে সিজদা করো। তাহারা সকলে তো সিজ পড়িয়া গেল কিন্তু শুধু ইবলিশ অমান্য করিয়া বসিল তখন আমরা আদমকে বলিলাম দেখো এ কিন্তু তোমার ও তোমার স্ত্রীর দুশ্মন এমন যেন না হয় যে এ তোমাদিগকে জান্নাত হইতে বহিষ্কার করিয়া দিবে আর তোমরা বিপদে পড়িয়া যাইবে এখানে তো তুমি মহা সুযোগ সুবিধা ভোগ করিতেছ না অভুক্ত উলঙ্গ থাকিতেছ না পিপাসা ও রুদ্রতা কষ্ট পাইতেছ কিন্তু শয়তান তাহাকে প্রলোভিত করিল অতপর বলিতে লাগিল হে আদম তোমাকে সেই গাছটি দেখাইব কি যাহার দ্বারা চিরন্তন জীবন ও অক্ষয় রাজত্ব লাভ করা যায় فاكلا منها فبدت لهما سواتهما وطفقا يخصفان عليهما من ورق الجنه وعصى ادم ربه فغوى <تصفيق> শেষ পর্যন্ত উভয়ই সেই গাছের ফল খাইল পরিণাম এই হইল যে সংসায় তাহাদের লজ্জাস্থান পরস্পরের সম্মুখে অনাবৃত হইয়া পড়িল আর দুইজনই নিজে নিজেকে জান্নাতের পাতা দ্বারা ঢাকিতে লাগিল আদম তাহার রবের নাফারমানি করিল এবং সত্য সঠিক পথ হইতে বিভ্রান্ত হইয়া গেল অতঃপর তাহার রব তাহাকে বাছাই করিয়া সম্মানিত করিলেন ও তাহার তবা কবুল করিলেন এবং তাহাকে হেদায়ত দান করিলেন قال اهبط منها جميعا بعضكم لبعض عدو فاما ياتي انكم مني هدى فمن اتبع هدايا فلا يضل ولا يشقى আর বলিলেন তোমরা এখন হইতে নামিয়া যাও তোমরা পরস্পরের दुश्मन হইয়া থাকিবে এখন আমার নিকট হইতে তোমাদের নিকট যদি কোন হেদায়েত পৌঁছায় তবে যে ব্যক্তি আমার সেই হেদায়েত অনুসরণ করিয়া চলিবে সে বিভ্রান্তও হইবে না দুর্ভাগ্যেও নিমজ্জিত হইবে না আর যে ব্যক্তি আমার উপদেশাবলী হইতে বিমুখ হইবে তাহার জন্য দুনিয়ায় হইবে সংকীর্ণ জীবন আর কিয়ামতের দিন আমরা তাকে অন্ধ করিয়া উঠাইব সে বলবে হে আমার রব দুনিয়ায় আমি চক্ষুসমান ছিলাম এখানে কেন আমাকে অন্ধ করিয়া তুলিলি চাচুনা চু আল্লা তালা বলিবেন হ্যাঁ এমনিভাবেই তো আমার আয়াতগুলি যখন তোমার নিকট আসিয়াছিল তুমি তাহা ভুলিয়া গিয়াছিলে ঠিক সেই রকমই আজ তোমাকেও ভুলিয়া যাওয়া হইতেছে এইভাবেই আমরা সীমা লঙ্ঘনকারী এবং আপন রবের আয় অমান্যকারী লোক ফলদান করিয়া থাকি আর পরকালের আজাদ তো অধিক কঠোর ও স্থায়ী এই লোকগুলি কি কোনো হেদায়ত পায় নাই তাহাদের পূর্বে কত জাতিকেই তো আমরা ধ্বংস করিয়াছি যাহাদের জনপদের উপর দিয়া আজ এই লোকেরা চলাফেরা করিতেছে বস্তুত ইহাতে বিপুল নিদর্শন রহিয়াছে সেই লোকদের জন্য যাহা সুস্থ বিচার বুদ্ধির অধিকারী তোমার রবের তরফ হইতে পূর্বেই যদি একটি কথা চূড়ান্ত করিয়া দেওয়া না হইত এবং অবকাশের একটি মেয়াদ নির্দিষ্ট করিয়া দেওয়া না হইত তা হইলে ইয়াদের সম্পর্কেও ফয়সালা চূড়ান্ত করিয়া দেওয়া হইত হিল হে মোহাম্মদ ইহার যাহা কিছু বলে তাহতে তুমি ধৈর্য ধারণ করিয়া থাকো एवं तुम्हार रबर तारीफ प्रशंसा सहकारे तस्बी करो सूर्योदय पूर्व और उहार अस्त जा रि विभिन्न समय तस्बी कर दिन प्रानगुली सम्भवतः इतने तुम सन्तुष्ट हईब আর চক্ষু তুলিয়াও তাকাইও না দুনিয়াবি জীবনের জাকজমকের প্রতি যাহা আমরা ইহাদের মধ্যকার বিভিন্ন লোককে দিয়েছি। ইহা তো আমরা দিয়াছি তাহাদিগকে পরীক্ষার সম্মুখীন করার উদ্দেশ্যে আসলে তোমার রবির দেওয়া হালাল রিজিকই উত্তম ও স্থায়ী তোমার পরিবার পরিজনকে নামাজের আদেশ দাও আর তুমি নিজেও উহা দৃঢ়তার সহিত পালন করিতে থাকো আমরা তোমার নিকট কোনো রিজিক চাহি না রিজিক তো আমরাই তোমাকে দিতেছি আর শুভ পরিণাম তাকুয়ার জন্যই হইয়া থাকে তাহারা বলে এই ব্যক্তি নিজের রবের নিকট হইতে কোন নিদর্শন আনে না কেন আর পূর্বের সইফা সমূহের সমস্ত শিক্ষার বর্ণনাকে ইহাদের নিকট সুস্পষ্ট হইয়া আসে নাই আমরা যদি উহার আসার পূর্বে কোন আজাদ দিয়া ইহাদিগো কে ধ্বংস করিয়া দিতাম তা হইলে এই লোকেরাই বলিত যে হে আমাদের রব তুমি আমাদের নিকট কোন রাসুল পাঠাইলে না কেন লজ্জিত ও লাঞ্ছিত হওয়ার পূর্বেই আমরা তোমার আয়াত অনুসরণ করিয়া চলিতাম হে মোহাম্মদ ইহাদি কোকে বল প্রত্যেকেই পরিণামের অপেক্ষায় রহিয়াছ অতএব এখন প্রতীক্ষায় থাকু অতি শীঘ্র তোমরা জানিতে পারিবে যে কে সরল সোজা পথের পথিক আর কে হৃদায়তপ্রাপ্ত